আলা আম্মা আপনি কি তাওবা করার পরও বারবার শয়তানের খাদে পড়ে যান গুনার করবেন না বলে প্রতিজ্ঞা করার পরও পুনরায় গুনায় জড়িয়ে পড়েন মনের সব জোর একত্রিত করেও গুনার থেকে বেরিয়ে আসতে পারছেন না আমার ভাই এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই আমার কথাগুলো মন দিয়ে শুনুন এর পুরো জীবনটাই একটি তার কালজুই রচনা অদ্যাত সাবির গ্রন্থে বলেন বালেগ হওয়ার পর থেকেই মোমিন ও শয়তানের মাঝে বেঁধে যায় এক ভয়াবহ লড়াই মোমিন তার আকল এল সবর ইত্যাদির মতো হাতিয়ারগুলো নিয়ে কুপ্রবৃত্তি ও শয়তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শয়তান তার দলবল নিয়ে মোমেন উপর হামলা করে কোনো ফ্যাস না হওয়া পর্যন্ত এ লড়াই অব্যাহত থাকে প্রিয় ভাই ও বোন যতদিন আপনি এই পৃথিবীতে বেঁচে আছেন এ লড়াই এক মুহূর্তের জন্যও থামবে না এজন্য শয়তানের বিরুদ্ধে বিরামহীন যুদ্ধ। কখনো শয়তান কুস্তিতে আপনাকে হারিয়ে দেবে আপনাকে মাটিতে ফেলে আপনার বুকে চেপে বসবে আবার কখনো আপনি আপনি কি মাটিতে চুয়ে থাকবেন না আপনি এক লাফে উঠে দাঁড়াবেন গুনাহ করার পর আপনি খালিস দিলে আল্লাহর কাছে তাওবা করবেন তাওবা করার অর্থ ঘুরে দাঁড়ানো। ঘুরে দাঁড়িয়ে কি আপনি খানতে হবেন না আপনি নিজেকে সংশোধন করবেন এবং ভালোভাবে আপনি ন্যাক আমল করবেন ন্যাক আমল করা মানে শয়তানকে পাল্টা আঘাত করা তাকে কুস্তিতে হারিয়ে দেয়া তাকে মাটিতে আফার মারা এখানে আমি কোরআনের দুটি আয়াত আপনাকে শোনাতে চাইবু এবং আল্লাহ একনিষ্ঠ থাকে তারা মুমিনদের সঙ্গে থাকবে এবং মুমিনগণকে আল্লাহ অবশ্যই মহাপুরস্কার দেবেন এই আয়াত থেকে আমরা জানতে পারি কেবল তাওবা করলে হবে না বরং তাওবার পর নিজের অবস্থা সংশোধন করতে হবে এবং কোরআনকে দৃঢ় ভাবে আঁকড়ে ধরতে হবে অপর আয়াতে আল্লাহ বলেন ইমান করে আল্লাহ এমন লোকদের গুনা সবাব্দারা পরিবর্তন করে দেবেন আল্লাহ ক্ষমাশীল পরন দয়ালু এই আয়াত থেকে আমরা বুঝতে পারি কেবল তাওবা করে নিজের অবস্থা সংশোধন করে খানতে হওয়া যাবে না বরং এরপরে ন্যাক আমল করতে হবে শয়তানের বিরুদ্ধে পাল্টা আঘাত আনতে হবে তাকে ন্যাক আমলের আঘাতে দুর্বল করে ফেলতে হবে প্রিয় ভাই ও বোন সবসময় মনে রাখবেন আপনি যুদ্ধের ময়দানে আছেন শয়তানের কাছে একবার ধরাশায়ী হয়েছেন তো কি হয়েছে আবার উঠে দাঁড়ান কোমর বাঁধুন নিজেকে গুছিয়ে নিন নিজের কাটি উঠুন তারপর শয়তানকে পাল্টা হামলা করুন শয়তানকে মাথার উপর তুলে মাটিতে আছার মারুন তাওবা হলো আপনার ঘুরে দাঁড়াল আর ন্যাক আমল হল আপনার পাল্টা আঘাত তাই টুকুর আনে বহুবার তাওবার পর ন্যাক আমলের কথা এসেছে ঘুরে দাঁড়ান আরো বেশি উদ্যম আরো বেশি সাহস নিয়ে শয়তানের মুখোমুখি হন আসলে ভাই সত্যি বলতে কি মুমিনের জীবনটাই এমন কখনো আপনি শয়তানকে হারাবেন কখনো শয়তান আপনাকে হারাবে এই মল্লযুদ্ধ মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ তাওবার হাতিয়ার আপনার হাতে আছে আপনার নিরাশ হয়ে না বসেন যে এই গুনা থেকে আমি কখনোই বের হতে পারব না না ভাই এরকম কখনোই ভাববেন না তাওবার পর বারবার আপনি শয়তানের ফাঁদে পড়ে গেলেও আপনি হতাশ হবেন না আপনি শয়তানের হাতে বারবার হারবেন এই বাস্তবতা আপনি মেনে নিন এবং শয়তানের মোকাবেলায় তাও কোন এক হাতিয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ুন সে যদি এক কোটি বারো আপনাকে মাটিতে ফেলে দেয় এক কোটি বারো আপনাকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করুন হে পাপিস দুরাচার শয়তান তুই যদি আমাকে এক হাজার কোটি বাডো গুনাহি লিপ্ত করাস আমি এক লক্ষ কোটি বার তাও বা কোটি কোটি ন্যাক আমার আমল নামা ভরে তুলব আমি কখনো তোর সামনে পরাজয় স্বীকার করবো না আমি কখনো তাও বাও ন্যাক আমলের অস্ত্র ত্যাগ করব না তোর সব চক্রান্ত বাধাকে পদদলিত করে আমি অবশ্যই আমার রবের সঙ্গে জান্নাতে মিলিত হব ইশা আল্লাহ প্রিয় ভাইও কেবল ফরজ আদায় করে বসে থাকবেন না কিছু কিছু নফল আদায় করুন যে ব্যক্তি নফল আদায় করে শয়তান তাকে সহজেই ফরজের ব্যাপারে গাপিল করতে পারে না মনে রাখবেন আপনার প্রতিটি ন্যাক আমল শয়তানের গালে এক একটি চপেটাঘাত তাই সব সময় আপনার জবানে জিকির জারি রাখুন মনে নিয়মিত হওয়ার চেষ্টা করুন ধারাবাহিক আমল করলে ইনশাআল্লাহ শয়তান দুর্বল হতে থাকবে একসময় আপনার কাছে গেসতেও ভয় পাবে প্রিয় ভাই ও বোন সময় আর নেই আবার জেগে উঠুন নতুন উদ্যমে ফেলে আসা দিনগুলোর সব পাপি লতা ইনশা আল্লাহ আপনি মৃত্যু পর্যন্ত তার কাছে হার মানবেন না কোনো একদিন আপনার কোন খালিস তাওবা নির্জন রাতে আপনার ফুপিয়ে কান্নার চাপা শব্দ আপনার কোন দিল আকুল রোনা হয়তো আপনার রবের রহমের সাগরে ঢেউ তুলবে আর তিনি নিজেই আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে সুখময় জান্নাতের সবুজের বিরুদ্ধে যুদ্ধরত প্রতিটি একটি আয়াত স্মরণ করিয়ে দিয়ে বিদায় নিব্লাহ আর যা আমার পথে চেষ্টা সাধনা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব আর আমার পথে চিন্তা সাবধান করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত ভূগল পথে পরিচালিত ভূকল পথে পরিচালিত